السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله واصحابي أجمعين و بعد شمان داشتك بندو دوريو كاسي جي دیکھاني بوشي اما دارو نشطان دیکسين شبهي كي شادر شوبه چه دانات چه داشتك بندو امرا علسنا كرسلام امام عبو جعفر طرح ورحمة الرحيطة আলোচনা জমাতের আকিদা বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবী রাসুলদের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করছিলেন সেখানে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা যুগে যুগে যখনই নবীর পাঠিয়েছেন তখনই তাদেরকে এমন কিছু নির্দেশন দিয়েছেন যা দেখে সেই সময়কার লোকেরা ইমান এনেছিল তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি পদভষ্ট ছিল তারা হয়তো ইমান আনেনি তাদের ইমান নসিব হয়নি কিন্তু তাদের বিপক্ষে নবী রাসুলগণ শক্তিশালী প্রমাণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন কোরআন করিম আল্লাহ তালা যেন বলেছেন আল্লাহ নাবিল আমরা যখনই রসুল পাঠিয়ে প্রমাণাদি পাঠিয়েছি। জন্য আমরা দেখতে পাই যে আল্লাহ ইব্রাহিমকে প্রমাণাদি দিয়েছেন জামিয়া পূর্বে আল্লাহ আল্লাহাম সুস্পষ্টভাবে তিনি দিয়েছেন না কাহা না কাছে সম্মানার্থে আল্লাহ নিজের সম্পর্ক করেছেন এবং বলেছেন না অর্থাৎ আল্লাহ যেন সম্মান করে তিনি তার সৃষ্টির কোন একটা জিনিসকে তার দিকে সম্পর্কিত করেছেন না তেমনি ভাবে ইব্রাহিম আল্লাহ সালাতামকে আল্লাহ অনেক কিছু দিয়ে সম্মানিত করেছেন তার একটি বড় জিনিস হচ্ছে যে আল্লাহ তাকে অক্ষত অবস্থায় আগুনে নিক্ষেপ করার পরে সেখান থেকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে এসেছিলেন যা প্রমাণ করে তিনি রবি এবং রাসুল ছিলেন তারা এমন আগুন জ্বালিয়েছিল যে আগুনের উত্তাপে সারা শহর প্রকম্পিত হচ্ছিল এবং সে আগুনের আলো আগুনের ধোঁয়া উপর দিকে উঠছিল এবং সেখানকার লুহা উপরের দিকে উঠছিল তারপরেও তারা সেখানে ইব্রাহিম আলাহ সাল্লাতামকে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাহালাম অক্ষত সরে সেখানে অবস্থান করে তারপর আবার ফিরে আসছিলেন এটা প্রমাণ করে যে তিনি নবী রাসুল ছিলেন অনুরূপ বাবা আল্লাহ তালা তাঁর হাত দিয়ে কিছু পাখিকে সম্পূর্ণ মারার পরে সেগুলিকে আবার একত্রিত করে তিনি দেখিয়েছেন কিভাবে মৃত্যুকে জীবিত করেন সেটা ইব্রাহিম আলাহ সাল্লাতুসলামের জন্য একটি তিনি যে নবী এবং রাসুল ছিলেন তার প্রমাণ ছিল ইব্রাহিম আল্লাহ সালাতামের পরে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তালা এরপরে যাকে সবচেয়ে বেশি নির্দেশন দিয়েছেন তিনি হচ্ছেন মুসা আল্লাহিসামকে আল্লাহ অনেক অনেকগুলো নির্দেশন দিয়েছেন তোর মধ্যে নয়টির কথা তিনি একবারে উল্লেখ করেছেন কোরআন করিম আল্লাহ তালে বলছেন অবশ্যই অবশ্যই আমরা দিয়েছিলাম মুসাকে নয়টি সুস্পষ্ট নির্দেশন অর্থাৎ মুসাআসলামকে আল্লাহ তালা তার নবুতের উপরে রেসালতের উপরে তিনি যে নবীম রাসুল ছিলেন তার জন্য নয়টি সুস্ত নিদর্শন দিয়েছিলেন কেন দিয়েছিলেন কারণ তার কম ছিল এমন বেয়ারা জাতি যে তারা কখনো একটি নিদর্শনে তারা ইমান আন্তর্ আন্তঃচেষ্টাও করেনি এমনকি শেষ পর্যন্ত তারা তাদের নবীদের সাথে খারাপ ব্যবহার করেছিল তারা হচ্ছে বনে ইসরায়েল বর্তমানে যারা ইসরায়েলের নামে খ্যাত তারাই এরা এই লোকগুলো লোকগুলোর ইমানের জন্য আল্লাহা আলাহালামকে প্রেম করেছেন সাথে সাথে আল্লাহ তালা হারুন কে দিয়েছিলেন তার সহযোগী হিসেবে কোরআন করিম আল্লাহ তালা যেন বলেছিলেন মুসার সাথে আল্লাহ তালা তিনি যে তার নবী তার ভাই হারুন কে তিনি নবী হিসেবে দিয়েছেন আল্লাহলা কোরআন একাডেমি সেটা উল্লেখ করেছেন তো এই মুসা সালাতু সাল্লা তুয়াশালামের অনেকগুলো নিদর্শন ছিল তার মধ্যে নয়টির কথা কোরআন কারিমে সুস্পর্শ বলা হয়েছে এই নয়টি নিদর্শন আল্লাহ তালা অন্য জায়গায় বর্ণনা করেছেন তার মধ্যে আমরা প্রথমে পাই সেটা হচ্ছে আল আসা ও লিয়দ আসা লাঠি এমন এত বড় নিদর্শন এটা যে কেউ অস্বীকার করতে পারে না তখনকার সময় যেহেতু মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা ছিল জাদুঘর জাদু দিয়ে কিছু না কিছু পরিবর্তন করতো আল্লাহ এমন এক জিনিস দিলেন যার সমস্ত সমস্ত জাদুর যে কারসাজি তাকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ তালা দিলেন তার হাতে লাঠিটা ছিল লাঠিটা যখনই ফেলত সেটা সাফ হয়ে যেত এটা ছিল এক নম্বর নিদর্শন নয়টি নিদর্শনের প্রথম হচ্ছে লাঠি যেটা হাত থেকে রেখে দিলে সেটা সাফ হয়ে যেত সাফ হয়ে সাফ হয়ে যেত এবং সবাইকে ভয় পাইয়ে দিত সবাইকে ভয় পেয়ে দিত এবং কি জাদুকররা যা যা বানাতো সেগুলোতে সেটা গিলে ফেলতো কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন তালকা হুমাইয়া ফেকোন এর সাথে সাথে আরেকটি নির্দেশন দিয়েছেন ইয়াদুবাইদা সাদা হস্ত শুভ্র হস্ত যখন তিনি গা সাথে মিলাতেন এরপর হাত বের করে আনতেন সেটা সাদা হয়ে যেত আলাদা রকমের তৈরি হতেন তখনকার সময় বস করার জন্য জাদুকরদেরকে পরাস্ত করার জন্য ইচ্ছে শক্তিশালী কিছু আর ছিল না এই দুটি কাছাকাছি জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ বলে মুসাই আল্লাহাম তার লাঠিটা ছেড়ে দিলেন রাখলেন সেটা মহা অজগরে পরিণত হল ওয়ানাজয়দাহদাহ তা তিনি তার হাতকে ঝাঁকি দিলেন ঝাড়া দিলেন সাথে সাথে সেটা সুস্পষ্ট সাদা হয়ে গেল যা দেখতে চাইলো তাদের জন্য সাদা হয়ে গেল বা দেখতে চায় তাদের দেখ সবাই দেখতে পেল যে সাদা হাত সাদা হয়ে গেছে সেরকম যে এরকম চিকচিকে সাদা হওয়ার বিষয়টি এবং সাফ হয়ে যাওয়ার বিষয়টি হাতের লাঠি এটা ছিল সুস্পষ্ট নিদর্শন করান কার্লেখ করেছেন আল্লাহ তালা আরো বলেছেন কল আল কেহাইয়া মুসা আল্লাহ বলেন যে আল কাহাইয়া মুসা আল্লা হে মুসা আপনি হাতে লাঠিটা ছাড়ুন আলকা মুসারসান হাতে লাইটটা ছেড়ে দিলেন ফাইদা হিয়া হাইয়া তুন সেটা হয়ে গেল সাফ তবে তা হইল বড় সাপকে বলা হাইয়া বা সোরবান কিন্তু যেহেতু খুব দ্রুত নড়াচড়া করে বড় হলো নড়াচড়ার দিক থেকে সেটা অত্যন্ত ছোট সাপের মতো সেই জন্য বলা হয়েছে তাছা যে শুধু সাফও নয় সাপ সাথে সাথে সেটা খুব দ্রুত বেগে বিচরণকারী সাপে পরিণত হয়ে গেল যেটা সাধারণত খুব একটা সমান হয় না যে বড় সাপ নড়তে সময় লাগে কিন্তু বড় সাপ হওয়ার পরেও ছোট সাপের মতো সেটার গতি ছিল ধরো সেটাকে ওখ আপনি ভয় পাবেন না ধরুন সেটা ভয় পাবেন না আমি এটাকে তার পূর্ব অবস্থায় ফেরত দেবো যখনই আল্লাহ সালসাল্লাম সেটাকে ধরলেন আবার সেটা লাঠি হয়ে গেল কিন্তু তিনি ছেড়ে দিলে সাফ হয়ে যেত সেটা ওদম মিয়া দা কাইলা আর আপনার হাতকে আপনার আপনার আপনার ডানার সাথে মিলিয়ে রাখুন অর্থাৎ মিলিয়ে মিলিয়ে রাখুন তারপর আবার সেটা বের করুন কারণে পড়ে যাওয়ার কারণে এরকম কোন রোগের কারণ নয় সেটা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আয়াতন ওখরা আর একটি নির্দেশন আল্লাহ তালা সেখানে দিন ইয়াদ অর্থাৎ শুভ্র হাত আল্লাহ তালা দ্বিতীয় নির্দেশন দিলেন আপনি যান ফেরাউনের কাছে সে তো সীমা লঙ্ঘন করেছে ফকুল হাল্লা আপনি তাকে বলুন হাল্লাকাইলা কাইলা তুমি কি পবিত্র হতে চাও ওয়াহদিয়া কাইলা রা এবং তোমাকে তোমার পথে ভয় পাবেসালাম মুসা আল্লাহাতাম ফেরাউনকে বড় নিদর্শন প্রদর্শন করলেন দেখলেন ফেরাউন দেখলো বড় বড় নিদর্শনগুলো কিন্তু সে ইমান আনলো না ফেরা ফেরাউন এসবই দেখতে পেল সে মনে করলো যে এটা এইটাকে যদি কোন আমি প্রতিরোধ করতে হয় জাদুকরদের কাজে লাগাতে হবে জাদুকরদের তিনি কাজে লাগালেন কিন্তু সে জাদুকরাই পরবর্তী ইমান আনলো তারা বুঝতে পারলো যে এটা কোন মানুষের কাজসাজি না এটা রব্বুল ইজাতের কারসাজি তিনি নিজে এটাকে তার নবীর মাধ্যম হাতের নবীর দ্বারা সেটাকে প্রসার প্রসার ঘটিয়েছেন তখন তারা ইমান আনলো এই বিষয়ে কোরআন একাডেমি অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে বিষয়টি এবং সেখানে আমরা তাফসির সহ দেখলে তা বুঝতে পারবাও আমরা বলেছিলাম যে মুসা আলাহ সাল্লা নয়টি নিদর্শন সুস্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন তৃতীয় দুইটির পরে আরো আল্লাহ আরো আসে ষাটটি সেটি আল্লাহ তালা কোরআন ক্যেমি অন্য জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহমিয়া কারণ দুইটা নিদর্শন হল আর। এখানে দুইটা ছিল একটা ছিল একটা ছিল হাতের লাঠি সাপ হয়ে যাওয়া আরেকটা হল শুভ্র হাত বের হওয়া হাতার স্বাদ সাদা হয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে নিদর্শন হচ্ছে বিশ্বে নিন তাদের তাদেরকে পেয়ে বসেছিল দুর্ভিক্ষ অর্থাৎ ফেরাউন নিজে ইলাহ দাবি করেছিল অথচ তার কম তার জাতি দুর্ভিক্ষ বুকতেছে এটা প্রমাণ করে যে সে ইলাহ নয় সে আসলে কিছুই করতে পারে না কোনো ক্ষমতা নাই তার দুর্ভিক্ষ মোকাবেলার ক্ষমতাও তার নাই এই জন্য আল্লাহ তারা দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে তাদেরকে পরাজিত করে দিলেন আর একটি আল্লাহ যে গাছ হয় না এরকম কাজ হচ্ছিল মুসাই আলাহ সালাত অর্থাৎ ফেরাউনের জাতির মধ্যে যখন মুসাই আসলাম তাদেরকে দাওয়াত দিতে গেলেন এই অবস্থা দেখে তারা কি বলল ফা তুমুল হাসান যখন ভালো কিছু পেত তখন বলতো যেগুলো আমরা করছি আর যখন কোনো বিপদ হইতো মুসা এবং তার কম আসার কারণে আমরা বিপদে পড়েছি নাম্লা আল্লাহ তালা যেন বলছেন আল্লা তল্লাহ তারা জানে না যে তাদের বিপদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে আসছে কেন তারা যেতে ইমরান আনে না আল্লাহ আখতার হুম আলম তাদের অনেকে সেটা জানে না অকালু এবং তারা অতিরিক্ত আরো বলে বসলো মহমা তাতি নাবি من আয়াতিন লিতাসহারানা بها فما আহলাকাহুম মিনিন যতো রকমের নির্দেশনা তুমি নিয়ে আশা না করো আমাদের চক্ষু কে তোমরা ধোঁকা দিতে পারো জাদু বানাতে পারো কিন্তু আমরা তোমার হইব না আনব না এটা বলে ফেলল faraun তাচwidetildeন দেখার পরেও তারা ঈমানের দিকে গেল না তো আল্লাহ তাআলা তখন বাকি নির্দেশনাগুলো তাই দেখালেন আল্লাহ তাআলা বাকি এই চারটার পরে বাকি পাঁচটা আল্লাহ তালা একসাথে দেখিয়ে দিলেন তাদেরকে যেগুলোর কারণে তারা ইমান যেগুলো দেখার পরে তারা ইমানা করেছিল কিন্তু তারা ইমান আনেনিমানি কোরআন কারিমে সেগুলো কথা বলছেন চারটির পরে আরো পাঁচটি নির্দেশন আমি তাদেরকে পর দিয়েছি সেগুলো হচ্ছে আর তুফান অর্থাৎ এমন অবস্থা হয়তো তাদের তাদের সমস্ত বাড়িঘর সব সেগুলো পানিতে ডুবে যেত জলোচ্ছ্বাসে ডুবে যেত সবকিছু ওয়াল যারা আদা আরো দিয়েছি টি এক ধরনের ফিং এর মতো এক ধরনের প্রাণী যেগুলো সব খেয়ে সাবার করে ফেলত খাবার সাবার করে ফেলত ওয়ালকুমালা আর দিয়েছি উকুন উকুন তাদের শরীর শরীরের মধ্যে যেখানে খাইতে বসত সেখানে উকুন শরীরে উকুন দিয়ে এমন অবস্থা তারা কিছুই করার তাদের ক্ষমতা ছিল না ওয়দাফা অন ব্যাংক দিয়েছেন আল্লাহ তারা ব্যাংক দিয়ে তাদেরকে শাস্তি দিচ্ছিলেন ওয়দ্যামা তাদের সমস্ত কর্ম যেখানে সেখানে খাবারের মধ্যে কিন্তু ব্যাংক ওঠা আরম্ভ করছে ওদামা রক্ত যখন খাইতে বসতেন রক্ত দেখা দিত ওদামা আসল এই পাঁচটি একসাথে আল্লাহ তালা তুফান জলোচ্ছ্বাস এবং জার টি পাখি দফা ব্যাঙ্গ এবং দাম রক্ত এই পাঁচটি এবং আগে চারটি মিলন মোট নয়টি নির্দেশন আল্লাহ তালা দিয়েছেন এইগুলি দেখার পরেও ফার্স্ট বারুকানু কম মুজিরমিন তারা অহংকারী হলো তারা মুজরিম হলো অপরাধী হলো কিন্তু ইমান আনেনি তারা ইমানা করেছিলাম নিদর্শন দেখিয়েছেন তার কম কোনটার উপরে ইমান আনেনি এবং ফেরাউন এবং তার জাতি তাদের উপরে ইমান আনেনি কোরআনে করিম আল্লাহ তালে বলেছেন কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন ওয়ামা নুরিহিম আয় আকবর তাদেরকে যখনই কোন নির্দেশন দিয়েছি সেই নির্দেশন তার সমগোত্রীয় অন্য চেয়ে বড় ছিল একটা নির্দেশন তিনি দেখিয়ে আল্লাহ মুসাই আলাহাম হাত দিয়ে দেখিয়েছেন প্রমাণ করিয়েছেন তিনি নবী ছিলেন তাকে অনুসরণ করা উচিত কিন্তু ফেরাউন এবং তার জাতি কেউ মুসাই আল্লাহকে অনুসরণ করল না কোরআন করিম আল্লাহ তালা সেটা বলেছেন যে এ সবই ছিল তাদের ইচ্ছা কৃত বিরোধিতা আল্লাহ তালা কোরআন কারিম বলেন ওজাহাদু বিহা ওস্তায় কানুয়া ও জাহাদ অস্বীকার করেছিল তারা অস্বীকার করেছিল কি অস্বীকার করেছিল জুলুম করার জন্য এবং নিজে অহংকার করার জন্য যেগুলি আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে মুসাই আল্লাহ যা দেখাচ্ছেন সবই আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে নির্দেশন দেখাচ্ছেন এই বিশ্বাস করতেন ফানজুর কাইফাত আল্লাহ তালা বলেন দেখো তাদের পরিণাম ফল কি হয়েছিল কি পরিণাম হয়েছিল আমরা সবাই জানি আল্লাহ তাদেরকে এক সকালে সবাইকে তাদের সবাইকে আল্লাহ নদীতে ডুবিয়ে মারলেন নদীতে ডুবিয়ে মারলেন এই ছিল মুসা আলাহিস্লাহলামের নয়টি বড় নির্দেশন এছাড়াও মুসাই আল্লাহ সালামকে আল্লাহ তালা তার নবের প্রমাণের উপর আরো কিছু নির্দেশন দিয়েছেন তার একটি হচ্ছে ফলাকুল বাহার সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছিলেন সমুদ্রকে দুইভাগ করে দিয়ে একেবারে লুদা রকসা কোন রকমই ভয় পাচ্ছে না এরকম অবস্থা কোনো ভিজা নয় কিছু নয় এরকম শুষ্ক জায়গা দিয়ে বোন ইসরাকে পার করে নিলেন আর ফেরাউন যখন আসলো সে নামতে চাইল না কিন্তু তার উষ্ঠটি নেমে গেল তার ঘোড়া নেমে গেল ঘোড়া নামার পর সেও নেমে গেল আর দুদিক থেকে যখন মাঝখানে হলো আল্লাহ তারা দুদিক থেকে পানিকে বললেন যে মিলে যাও পানি মিলে গেল এবং ফেরাউন ডুবে মরলো আল্লাহ তালা যেন যে ঢেউ পানি যাদেরকে যেভাবে ঢেকে গেল বা সেভাবে তাদেরকে ঢেকে ফেললো অর্থাৎ তাদেরকে মৃত্যু দিয়ে সেখানে মারা গেল এটা প্রমাণ করে যে নদী দিয়ে দুই ভাগ হয়ে গেল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা কি শুধু একটা রাস্তা হয়নি আল্লাহ তালা কোরআন করিম বলেছেন বারোটি রাস্তা হয়ে গেল তার গোত্র সবাই পার হইতে পারল আলাদা আলাদা হবে যেন ঝগড়া না হয় আল্লাহ এক লাঠির বাড়িতেই মুসাই আল্লাহামের বারোটি রাস্তা তৈরি করে দিলেন যাতে করে সমুদ্র পার পারে এটা ছিল একটি বড় বড় নিদর্শন একটি বড় নিদর্শন কোরআনে কারিমে আল্লাহ তালা এটা উল্লেখ করে বলেছেন ওয়াইফ আবিকুমুল বাহরা আর স্মরণ করুন যখন আমরা তোমাদের জন্য সমুদ্রকে ভাগ করে দিয়েছিলাম তারা ডুব পার হইতে পারেনি আল্লাহ আরো বলেন তারা সূর্যের দিকে উঠে দিকে সকালবেলা সেদিকে রওনা হলো জামা কল আসাবসা মুসা আলামুদ রাখুন যখন দুই দুই দল একত্রিত হলো পরস্পর দেখা হয়ে গেল দুই দলের কলা আল্লাহ বললো জাতিরা বলল আমরা ধরা পড়ে গেলাম কখনো নয় আমার সাথে আমার রব আছে তিনি আমাকে সঠিক পথটি দেখাবেন মুসা তখন আমরা ও হি করলাম মুসাআ কাছে মুসার কাছে অনুদ্রেবাস বাহারা আপনি আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করুন সেটা এমন ভাগ হয়ে গেল যে প্রত্যেক আলাদা ভাগ হলো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল সেগুলো ওয়াজ আন সেখানে অন্য জাতিকে কাছাকাছি নিয়ে আসলাম অর্থাৎ ফেরাউনের গোষ্ঠীকে কাছাকাছি নিয়ে আসলাম ওয়ানজে ভিতরে ঢুকিয়ে দিলাম পানির ভিতরে ওয়ান জেই আর মুসা এবং তার আসলাম যারা ফের গুষ্ঠী ঢুকলো তাদেরকে ডুবিয়ে দিলাম ইন্দা আল কেলা আয়া এটা আমাদের বলা উদ্দেশ্য ইন্নে কেলা আয়া নিশ্চয় এর রয়েছে এটা বড় একটি নিদর্শন ওমা নিন যদিও তাদের অধিকাংশ ইমান আনেনি যে নিদর্শনটাই আজ পর্যন্ত আমরা স্মরণ করে থাকি সেটা হচ্ছে আশুরার দিনে হাদিস রসোল্লা সাল্লাম যখন মদিনে আসলেন তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে রসুল্লাহ আসলাম জিজ্ঞাসা করেন তোমরা এই দিনটি রোজা কেন রাখো তখন তারা বলো যে এই দশ তারিখে আল্লাহ নাজার দিয়েছিল মুসাই আল্লাহি সাল্লাতসাল্লামকে ফেরাউনের কবল থেকে তিনি সমুদ্র পাড়ায় চলে আসেন। সেই জন্য তিনি আল্লাহ সুক্রিয়া দেখে রোজা রাখছেন আমরা সেই জন্য রোজা রাখি আল্লাহ তালা এই জাতিকেও সেটা অনুমোদন করে এই জন্য রসোল্লা সাল্লাহাম তিনি আসুরা দশম দিন রোজা রাখার তিনি ঘোষণা করেছেন সেই জিনিসটাকে স্মরণ করতেছে বড় একটি নির্দেশনের কথা স্মরণ করার জন্য সাথে সাথে তিনি নবম দিনে রোজা রাখার কথাও বলেছেন যাতে করে অন্য জাতির সাথে পরিপূর্ণ সামঞ্জস্যতা না হয় কিন্তু মুসাই আলাহি সাল্লাতসাল্লাম তিনি যেহেতু আমাদেরও নবী এই जिनक्रिया उद्देश्य जो ये दशम निदर्शन टी अत्यंत गुरुतपूर्ण जो आल्ला समुद्र के दुभागे समुद्र के भाग प्रत्येक প্রত্যেক কম প্রত্যেক তা মুসাই আলাহ আসালামের প্রত্যেকটি গোত্র সেখানে মুসাই আলাহসাল্লাম যে বারোটি গোত্র ছিল তার সাথে প্রত্যেকে তাদের আলাদা আলাদা রাস্তা দিয়ে সাগর পার হইতে পেরেছিল কিন্তু ফেরাউন সেখানে ডুবে ছিল এ ছিল মুসাআলা সালামের যে সমস্ত নির্দেশন আল্লাহ তারা দিয়েছেন তার কিছু উদাহরণ আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে মুসাহ সালাতলাম ইসাআ আল্লাহ সালাম বাকি নিদেশনগুলো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু